উম্মুহানি বিন্তু আবু তালিব রাজিয়াল্লাহ তাল আহা বলেন আমি ফথে মক্কার বছর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট গিয়ে দেখলাম যে তিনি গোসল করছেন আর তার মেয়ে ফাতিমা রাজি আল্লাহ আনহা তাকে আড়াল করে রেখেছেন তিনি বলেন আমি তাকে সালাম প্রদান করলাম তিনি জানতে চাইলেন এ কে আমি বললাম আমি উম্মু হানি বিন্তু আবু তালিব তিনি বললেন মার হাবা হে উম্মুহানি গোসল শেষ করে তিনি এক কাপড় জড়িয়ে আট সালাত আদায় করলেন সালাদ সমাধা করলে তাকে আমি বললাম হে আল্লাহ রসুল আমার সহদর ভাই আলী ইবনু আবু তালিব রাজুল্লাহ তাল্লাহু এক ব্যক্তিকে হত্যা করতে চায় অথচ আমি তাকে আশ্রয় দিয়েছি সেই ব্যক্তিটি হুবায়রার ছেলে অমুক তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন হে উম্মুহানি তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমিও তাকে নিরাপত্তা দিলাম উম্মুহানি রাজুল্লাহ তাল্লাহা বলেন এ সময় ছিল চাষত্বের ওক্ত